كل نفس دائقة الموت وإنما توفون وجوركم يوم القيامة فمن صحزه عن النار ودخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور নবীল রেলগাড়ি সবার পরিচিত ট্রেন চলে তার দুইটা তার যে রোড দুইটা রেল লাইন থাকে লহার এই রেল লাইনের দুইটি যদি একটু কম বেশ হয় ট্রেন কি তার নিরাপদে আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছাবে কখনই না লাইন দুইটা সমান সমান হতে হবে যদি একটু কম বেশ হয় তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে সব যাত্রী হসপিটালে অথবা কবরে তাকে যেতে হবে এটাই হলো নির্ঘাত সত্য কথা আমরা মুসলমান আমরা মুমিন, আমাদের গাড়ির ট্রেনটা দুইটা লাইন রয়েছে। একটা লাইন যদি উঁচু হয় একটা নিচু হয় কম বেশ হয় তাহলে কিন্তু আপনার এই ট্রেন গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে বা করবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমাদের জীবনের দুইটা পার্ট একটা ইহকাল দুনিয়া একটা আখেরাত। একটা এই দুনিয়ার চাকা একটা আখেরাতের চাকা মোটরসাইকেল দুই চাকার গাড়ি একটারে যদি বেয়ারিং হান্ড্রেড টাইট করে রাখেন আর একটা হান্ড্রেড ঢিল করে রাখেন তাহলে এই গাড়িটা চলবে না অবশ্যই করবো করবে না আজ আমাদের বিপদ হল আমরা একটা চাকা হান্ড্রেড শুধু না এর উপরে যত পারি ঘোরায় দিয়ার চাকা 8 ঘণ্টা 10 ঘন্টা, বারো ঘণ্টা ষোলো ঘণ্টা পনেরো ঘণ্টা আঠারো ঘণ্টা রমজান মাসে এক ছেলে বলে শেখ চব্বিশ ঘন্টায় আমি মাত্র দুই ঘন্টা ঘুমাই কেন রে পুলুস দুনিয়া মানুষ আরো চাই আরো চাই কি করেছে ধ্বংস করেছে কবর যাওয়া পর্যন্ত লায়মলা বাদী আদম ই তুরাব মানুষের পেট কোনো বাসি লায়ামলা আই নেই বানিয় আদম দুই চোখ দুই আখ आखे रेल ची घुरी दुनिया दुनिया के अर्जन करें जे जद्दजुहत करें जे कष्ट करें आई लाख टाइम तीन लाख टाइय कर लें আপনার আখেরাতের ব্যাংকের জন্য কি করলেন দুনিয়ার ব্যাংকে মানুষের ব্যাংকে আপনার ব্যালেন্স বাহাবের জন্য অ্যামাউন্ট বাহাবের জন্য সোনার হরিণ ধরার জন্য 24 ঘন্টা আপনি ব্যস্ত ন্যস্ত হয়ে ঘুরতেছেন আপনি কিন্তু আল্লাহর ব্যাংকে আল্লাহর ব্যাংকে এখনো অনেকে অ্যাকাউন্ট খোলে নাই আল্লাহর ব্যাংকে কেউ এখনো অ্যাকাউন্ট খোলে নাই আখেরাতের ব্যাংকের অ্যাকাউন্ট জিরো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আল্লাহর তার ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের আকা আহ্বান করছেন অমাই ও করে দুল্লাহ করা ডাক দিচ্ছেন কে আছো আমার ব্যাংকে আখেরাতের ব্যাংকে কে অ্যাকাউন্ট খোলো খুলি দাও জমা করো অ্যাকাউন্টে রাখার সঙ্গে সঙ্গে এক থেকে দশ হয় দশ থেকে সাতশো গুণ হয় আল্লাহ তাকে বিশেষ তিনি নিজে হাতে তার সব দান করবেন বন্ধুগুন দুনিয়ার অ্যাকাউন্ট হিরো দুনিয়ার লেটেস্ট মডেলের গাড়ি চাই লেটেস্ট মডেলের বিবি বউ চাই বাড়ি চাই কিন্তু আখেরাতে কি জিরো কেমতের দিন নিজে এবং নিজের পরিবারকে যারা কি করলো ক্ষতিগ্রস্ত করলো এরাই হলো আলাদু নম্বর পুনর্ম্বর আয়তাল্লাহ বলেন এরাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত দুনিয়ার ব্যাংক হিরো কোট চায়। লক্ষ থেকে কোটি চায়। দেশের ব্যাংকে বাইরের ব্যাংকে চুরি করে হারামি করে অন্যায় করে চরিত্র আল্লাহ নেই বলেন তার তো মাল হলো তিনটা যেটা সে খাইলো যেটা সে পড়লো আর যেটা কি করলো আখের কি করলো জমা করলো জীবন ডায়রি তৈরি হচ্ছে আপনার আমারও দিই আছে সততা আছে তহিদ আছে সুন্নত আছে নামাজ আছে কিনা হজ আছে কিনা জাকাত আছে কিনা হক আছে কিনা আল্লাহর হক আদায় করেন কিনা রসুল হক আয় করেন কিনা আমার মার হক করেন কিনা স্ত্রীর হক আদায় করেন কিনা ছেলেমেয়ের হক আদায় করেন কিনা আত্মসদের হক আদায় করেন কিনা প্রতিবেশীর হক আদায় করেন না করেন না সাধারণ মুসলমানদের হক আদায় করেন না রাজা প্রজার হক আদায় হয় না হয় না অধীনস্থ এবং কর্মচারীরা মোদীরে এবং কর্মচারীরা হক আদায় হয় না হয় না অমুসলিমদের হক আদায় করেন কিনা এই দশটা হক আপনি আদায় করেছেন কিনা এটাই আপনার মানুষ যখন মরে যায় তিনটা জিনিস যায়। আত্মীয় স্বজন যায় টাকা পয়সা যায় কিছু মাল ধন আরে খাট টাট कोदाल टोदल तो फिर स्वर फिर महानबी मोहम्मद रसुल्लम प्रकृत चालक ओई व्यक्ति नफसर हिसाब करलो आखिर बैंक हिसाब करलो जमा नाई आज के सारा दिन पंचाशेट गाड़ी बनाते चौधरी बेटी के मार करते दुनिया सबकि चालक मन कर সততা আছে কোরআন তেল আছে জি কি আছে পরের উপকার আছে আমুরবিল মারুফ আহ আলমকার আছে নামাজ পাশক তো আছে অন্যের হক আদা করেছি ঠিক সব কিছু করেছি আমার মুখকে কন্ট্রোল করেছি আমার লজ্জাস্তানকে কন্ট্রোল করেছি আল্লাহ আল্লাহি বলেন সুলফান আল্লাহ আল্লাহী বলেন যে তার জুহব্বা এবং লজ্জাস্তানের জিম্মাদারি নিল অর্থাৎ হালাল ছাড়া হারামে ব্যয় করল না আমি নবী মোহাম্মদ তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম সুলহান মানুষ জাহান নামে সবচেয়ে বেশি যাবে এই জেহব্বা এবং কিসের কিছু লজ্জিস্তানের জন্য আর সবচেয়ে বেশি জান্নাতে যাবে হোসেনুল খলক চট চরিত্রের জন্যে ভাল আমলদারির জন্য নেমের জন্যে কেমতের মাঠে সবচেয়ে আজকালুল খোলক क्या सबसे अपना सच्चरित्रमयता नम्रता भद्रता सतता सुंदर सौहार्द भ्रृत के अग्राधिकार्ला खे के खावा कष्ट सुखी प्रोग्राम दावा बो कैसे शिक्षा दावत तबलिका दावत आखिर अटे जमा बंधुगण दुनिया मानुष चार प्रकार प्रकार चार এক প্রকার হলো কি ফামিনান নাস মাই ইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া মালাহু ফিল আখিরাতি লিমান খালাক আসলে মানুষ আছে দুনিয়াদার দুনিয়া চায় দুনিয়ার বান্দা রিয়ালের বান্দা ডলারের বান্দা nafser বান্দা শয়তানের বান্দা কোম্পানির বান্দা দুনিয়া চাই হালাল হারাম বৈধ অবৈধ জায়জ না জীবন নিয়ে যে করে আখেরাত আখেরাতের কিচ্ছুই নাই আখেরাতের এই দুনিয়ার অ্যাকাউন্ট জিরো হিরো আখেরাতের অ্যাকাউন্ট জিরো নাম্বারই নাই মরবেন না মরেছে আহ আবুল আহব মরেছে আবু জাহাল মরেছে আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার সবাই মারা গিয়েছেন না মরবেন না মরতে হবে কল সিং দায় ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون اغزر لك تاقي في شهبنا فمن ثقلت موازينه فهو في إيشة الرادية وأما من خفت موازينه فأمه هابية وما أدرك ما هي نار حامي وليات بالله بندقون مرتحوا بي اي دنياه له دارو العمل دارو الجزاه له يوم الدين كيامة এই দুনিয়ায় শুধু আমল কেয়ামতে কোন আমল চলবে না আর এই দুনিয়ায় হিসাব নিকাশ হবে না আর এই জন্য আল্লাহ চারটা জিনিসের কথা বলেছেন কলনত হবে কেমতের দিন সবার হিসাব নাকা করে দেওয়া হবে কাউর জুলুম করা হবে না যে করছেন তা পাবেন এই কয়েকদিনিয়া কোম্পানির হিসাব না যে একদিন ডিউটি না করলে তিন দিনের একদিন যদি রাইব থাকে তিন দিন কসম লা আল্লাহর ذره লাইসা বিল্লাহু মিলিল আবিদ আল্লাহ জুলুম করবেন না আপনার জীবনটাই তৈরি হচ্ছে আপনার কাছে দাওয়া হবে আপনি সব স্বীকার করেন ফা তারাফউ বিহাম ফসু কাল লি اصحاب ইসরাইল আপনি স্বীকার করবেন আল্লাহ কোন উপায় নেই ঘুষ চলবে চলবে ঘুষ টেলিফোন আমি মন্ত্রীর বেটা আমি প্রধানমন্ত্রীর বেটা বলছি চলবে কাজ ওই ভাই এই দুনিয়ার কোন নেতৃত্ব কত টাকা পয়সা কিছু চলবে না দারাজারা হিসাব হবে বন্ধুগণ কাজী ওয়াইন্নমা তুফাওনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের তোমার সমস্ত হিসাব নিকাশিরিনকে কি করা হবে জারি করা হবে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ আর কি আল্লাহ বলেন 3 নম্বরে ফামান ফামানซুহুজিয়ানিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ কিয়ামতের দিন যে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে যাবে সেই হলো আসল হিরো এই দুনিয়ার হিরো কিয়ামতের দিন কবে জিরো জিরো আসদুনিয়ার টাকা পয়সা ছেলেমি আমাদেরকে তো আল্লাহকে ভুলিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা الله লা তুলহিকমা মুআলিকুম ওয়ালা আউলাদুকুম আং যিক্রিল্লাহ আং যিক্রিল্লাহ আল্লাহর জিকির থেকে তোমাদের ধনসম্পদ টাকা পয়সা ছেলেমি এজন্য ভুলিয়ে রাখে অমায়্যাফ আযালিক বন্ধুগুন এক শ্রেণীর মানুষ দুনিয়াদার দুনিয়ার বান্দা শৈতালের বান্দা ডলার টাকা পয়সার বান্ধার চাকরি বাকরি দণ দলতের এ আল্লাহর বান্ধা নাই তাই আর আল্লাহ হয়েছে এরা নিপাতের বিপরীত কি দিনদার শুধু দিন আখেরাত দুনিয়ার বউ বাচ্চা খাওয়া দাওয়া মজা এটা ওটা কিছু করে না রোবান। ইসলাম ইসলামের মধ্যে রহমানিয়া নাই যে আপনি আছে সব বাদ দিয়ে শুধু খালি টিপবেন আর ঘুরে বেড়াবেন না আল্লাহ করেন না যেভাবে যদি হয় শুধু আখেরাত মুখী আর দিনের এই দুনিয়ার কে চিসে ন্যায় করে না তাকে আল্লাহ পছন্দ করেন না তিন নাম্বার যাদের দুনিয়াও নাই আখেরাতও নেই তাহলে যারা অনেক সময় সবকিছুই করে তাহ ঠিক নাই ওর ইমান ঠিক নাই সারাদিন জিন্দিগি আমল করবে সব বর্বই ফাইদা বিড়াত দিয়ে দিয়ে দিয়ে এটা ওটা দিয়ে ভর্তি না দিন কারে বলে ইনশাআল্লাহ আমাদের আজকে শেখ মাহমুদ রশ্ম মক্কা থেকে এসেছেন তিনি সেরাম মুস্তাকিম আলোচনা করবেন রাস্তা তিনটা সিরাত মুস্তাকিম আর গাইল মাকদুল আলিম আলাদিন সিরাত মুস্তাকিম জেনে বুঝে সত্য ভাবে সঠিক আমল করে গাইল মকজুল আলহিম যারা জেনে তারপরে আমল করে না ইবলিশহুদিদের গুরু আর আলহ যারা না জেনে খালি তসবি কি জন্য জোপলাম এই তসবি না নাই খালি পড়তে থাকো কিনা খবর নাই تقول الناس انهم القرية لغير المغزو عليهم ولا الضالين ما هي فايدة صراط الذين أنعمت عليهم ومن يتعي الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصدقين والشهداء والصالين وحسن عليك رفيكة মালিশ আমার শাহ ইনশাল্লাহ শেখ মামুন রশি সে ব্যাপার আপনাদের জোয়ার পরে আলোচনা আছে আপনার আলোচনা সৌদি আরবের এই মরুভূমির রৌদ্দ্রে প্রখর রোদ্ের মধ্যে আর ঘাম পায়ে চুইয়ে কি করে উপার্জন করে দুনিয়াতে ফায়দা নাই বাড়ি করতে পারে না 10 বছরে পনেরো বছরে ষোলো বছরে অনেকে বলে বছর পনেরো বছর আমার এবারতের জন্য কিছু সময় ফারেক হন্তরে গড়লো কি থাকবে না পরিজন থাকবে না ও আশুদ্ধ ফাঁক রাখ এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করে দেব কে বলছেন আল্লাহ গ্যারান্টি আমার সময় ফারেক হয়ে যাও কিছু সময় হিসা আপনার জ্ঞান চিন্তা ভাবনা যোগ্যতা বিবেক সব দিয়ে যতটুক পারেন হারান হিসেবে করেন দুনিয়াটার মালিক হওয়ার মুশকিল কোন নিষেধ নেই কিন্তু হারামে যারা বই যাবে না আমার এবার কিছু তোমার সমস্ত অভাব মিটিয়ে দিব কে বলছেন আল্লাহ এই পৃথিবীর কেউ রাজা না রাজা যিনি রাজিন তিনি গ্যারান্টি দিচ্ছেন যদি না করো আল্লাহুল দুনিয়া দুলার ডলার ডলার পয়সা রুপিয়া আল্লাহ ডিউটি কোম্পানি পানি জুলুম করে নিবে দশ ঘন্টা আর বাইরে মিন্না মিন্ আরো পাঁচ ঘন্টা সুগুল আলাত্তুল সুগুল সুগুলো বেশি ওলা মাসুদ দোফা কিন্তু তোমার অভাবকে আমি মেটাবো না এই আজাব এখন আসলে নাই ঠিক আছে কাজও বাড়ায় তোমার হাতে দুই কাজ করতেই থাকো আর কি পরিজন বাড়তেই থাকবে শুভান আল্লাহ কোনটা করবেন তাহলে চালাক কোন ব্যক্তি মানহাল কাইস মানহাল কাইস মানহ দেখি কে বিবেকবান চালাক কে জেন্টালম্যান কে কে কেলেভাক কে চালাক আজকে আমরা আল্লাহ রব আলিন যাকে চালাক সেটাকে আমরা বেকুব মনে করি আর যাদেরকে মনে করি চালাক মনে করি তাহলে এক শ্রেণীর মানুষ এদের দুনিয়া দুনিয়াতে কষ্ট খাওয়াতে চলাতে ফিরাতে শারীরিক চাকরি বাকরি উঠা বসা বিয়ে করতে গেলে যোগ্যতা মোট কথা আপনি যেহেতু আপনি কি করেন দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করেন নাই এই আপনার ভাগ্য হয়তো ভালো জুটে নাই চেষ্টা যে করেছে সে পেয়েছে ইশা যে কোশিস করে যে চেষ্টা করেছে পেয়ে যায় এরপরে কি মরে গেল হা হি কালি কাহাদি বান্দা কবরের উত্তর নাই ইয়াল্লা ফুলান্নাম জাহান্নামের দরজা খুলে দাও পৌঁছে দাও আহ দুনিয়াও জাহান্নাম আখারাত জাহান্নাম এদের দুনিয়াও নেই আখারাতো নাই ও আদিল্লা তার এক গ্রুপ ছিল দুনিয়া এক গ্রুপ ছিল দিনদার আখেরাত একদার দুনিয়া আখেরাত কোনটাই নেই আর এক গ্রুপ কি হাসানা ওকিনা যাব আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও লেখাপড়া করতে পারি বেশ সবে ভালো করতে চাই চাকরিবাগ ভালো ভাই মান সম্মান হয় নেতৃত্ব হয় সবকিছু হয় অফিল আখিরাত হাসা মার রবব রব্ব আল্লাহ مدينه دین الاسلام মন্নবি عبد কিভাবে রব طلوت کتاب الله কিভাবে জানছে এই প্রশ্নের উত্তর তো আল্লাহর খিতাব পড়ছি বলবেন আমকুক সুদুল মোমিন পড়ছি ভেস্তর পড়ছি বলবেন আমুক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব যে পড়বে সে কামতের দিন উত্তরই তোর কবরে আর যে পড়বে না উল্টা পাল্টা হা হা হাদ্রি কেবে উত্তর সঠিক বাইর হবে না বন্ধুক্ষণ আপনি যে আল্লাহর বান্দা হয়ে থাকেন তোরব্বি আল্লাহ বের হবে যদি সত্যিকারের উন্মত হন জীবনের যদি চলার যদি সিলেবাস হয় কি দিন ইসলাম তুমি দিয়ে বের হবে দিন ইসলাম না হলে বের হবে না বন্ধুকোন তাহলে আর এরাই হচ্ছে কি সাকসেসফুল তাহলে ওই তিন গ্রুপ নিজে বা অন্যরা ক্ষতিগ্রস্ত হয়েছে একটা ধোকার জিন্দগি দুনিয়ার মায়া জালে বিবি বাচ্চা টাকা পয়সা ধন দৌলতের মায়া জালে পরে অনেকে আখেরাত নষ্ট করেছে মান্দাস জেলা এটা বলবো অল্প জীবন فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي المأوى যে সীমালঙ্ঘন করেছে আল্লাহর নিয়ম কারণ মেনে চলে নাই রাসূলের দাওয়াত শরীয়ত মানে নাই নিজেরা বানাইছে নিজের बुजुर्गের ধর্ম নিয়েmatched ঘুরে পয়াইছে আর বড় বড় বিক্রম দিয়েছে তারা فائدہ নেই واسل حیات الدنيا উপরে فإن الجحيم هي المأوى تعتقنا جهنم نعوذ بالله وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر. اللهم إنا نسألك رضاك الجنة الفردوس اللهم إنا نسألك ورضاك وجنة الفردوس عرجنا কেমতের মাঠে আল্লাহ করেছি জান্নাতুল ফেরু যারা অধিকারী হবে সুরামে দশটা গুণের কথা আল্লাহ বলছেন সাতটা গুণের কথা ওর মধ্যে একটা গুণ কি যারা আমার রক্ষা করে অঙ্গীকার রক্ষা করে ভঙ্গ করে না সরকারি দায়িত্ব দিয়েছে ফরে সমস্ত বন সম্পদকে কে হেফাজত করার জন্য এর লাভ আসবে সরকারি ফান্ডে সব নিজের পকেটে সব নিজের পকেটে আখেরাতের জাহান নামের আগের দুনিয়ারই জাহান নাম হয়ে গেছে না হয় নাই পেপার পত্রিকা পড়েনা পড়েন না খবর তো শুনুন না শুনুন না কোথায় নিজের মা খুপরি ঘরে থাকে আর শ্বশুর বাড়ির লোকজন মাসা এই এই দুনিয়ায় আখেরাতের আগে দুনিয়া রাতি হলা এটাই হলো আসল ক্ষতিগ্রস্ত এটাই হলো আসল জিরো মার্কা মানুষ বন্ধুক তাহলে যে কি করবে আল্লাহকে ভয় করবে কে আমাদের মাঠে হিসাব দিতে হবে আমার দাড়িপল্লাতে খুসনুল খলুক ভালো চরিত্র আছে কিনা প্রবৃত্তিকে কে নার বিকে কন্ট্রোল করেছে এখন আজানো হয় হাইয়া হাইয়া লালা কয় একটু ঘুম রাত্রে অনেক দেরিতে ঘুমাইছো কয়লা আমি দুনিয়ার বান্ধা নই আমি নই আমি সব বাদ দাও এখন কি বলেন আপনার যদি ফোরম্যানটাকে তাল আর ওই মুহূর্তে যদি আপনার মুদির আছে তাল ওই মুহূর্তে এক জায়গায় হাজির হয়েছে কি আপনার কপিল সারেকার মালিক ডিএম তাল কোন দিকে যাবেন কোনটা শুনবেন নাকি না নাকি মুদিদ লা ডিএম এম জি জেনারেল ম্যানেজার খাল্লি বাল্লি ম্যানেজার আর কি আপনার মুশলিফ কর্মমুলি ডাকছে তাহলে আল্লাহ এসেছে বুনিয়ার সমস্ত যা ছিল দুঃখ পেলে টেনশন ফিল করলে বলতেন বিলহাল আজান যাও নামাজ পড়ে মজা পাই ওজয়াল নামাজের মধ্যে আমার কি মজা তৃপ্তি দুঃখ সব দূর হয়ে যায় আমরা নামাজ আল্লাহর নবী নামাজ পেরে মজা পেতেন শান্তি পেতেন আমরা নমাজ না পড়ে শান্তি পেতে চাই মান হুয়াল চালাক চালাক কে ভাই শুনলাম আপনি সব আবার এসে বলে সে খুবই টেনশন ঘুম না আমি একশো রিয়াল দিতে হবে তোমার আমি চিকিৎসা করে দিচ্ছি আমার কথা মতো আনতে হবে যেই বউয়ের জন্য এত কষ্ট করেন সেই বউ আপনার জাহান্নাম দুনিয়ায় মারা আছে আখরাতের আগে বন্ধুগুন এই জন্য যে কথাটা বলছিলাম যে আপনি আখরাত কে তাহলে জান্নাত মাকে পাবে खेर सामने कीश्ल क्या करते नोरा क्षेत्र सीमा लंगन دنیا کا عقراضي کردوا بل تو اسلون الحياة الدنیا والآخرت خير وآبقا تمنى الدنیا کا عقراضي کردوا كنت آخرت تهلوكي خير وطوم عبقا تهلوكي چلسته دنیا تو پانی وما الحياة الدنیا إلا متاء الغرور دھکا दुनिया कल्याण आखिरतर कल्याण आठटा जिन करते कई ভালো করে রব্বানা আসেনা ফির দুনিয়া হাসানা পড়বেন অফিলা পড়বেন এখানে আসবে না চারটা জিনিস আখরাতের কল্যাণের জন্য কয়টা জিনিস চারটা জিনিস দুনিয়ার কল্যাণ কি প্রথমত দুনিয়ার কল্যাণ কিসে কিসে আছে জেনে নেওয়া দুনিয়ার কল্যাণ কিসে আছে কোন জিনিস আছে কি করলে আসে কোন সাবজেক্ট নিয়ে পড়লে দুনিয়া পাওয়া যায় বেশি হালাল ভাবে হ্যাঁ ওই সাবজেক্ট নিয়ে পড়া এখন কোনটার বেশি গুরুত্ব কি করলে না করলে কি ব্যবসা করলে মোট কথা আপনার দুনিয়ার কল্যাণ কিসে আছে এরপরে পিছনে না সামনে সামনে কল্যাণ জানেন এখানে আছে এখানে আছে দৌড় দিন ওর জন্য সময় দেন তবে আল্লাহকে বলবেন না খবরদার খবর এবার দৌড় দিন তাহলে কল্যাণ জেনে নেওয়া এবং সেই কল্যাণ অর্জন করার জন্য কি করা চেষ্টা করা দুইটা তিন নম্বর এই দুনিয়ায় কি কি করলে জেলখানায় কি কি করলে বিপদ আসে কি করলে লাঞ্চিত হয় হয়। হয়। এই দুনিয়ায় কি তার মর্যাদা হানি হয় এই সমস্ত যেগুলি ক্ষতিকর সবগুলি জেনে নেওয়া আর জেনে নেওয়ার পরে এবার দৌড় দেওয়া তবে সামনে না এবার কোন দিকে দৌড় দিবেন পিছন দিকে ওইগুলি থেকে আমানতের খেয়ানত লা। দুনিয়ারও ক্ষতি আছে এর মধ্যে তিনদিন পরে ধরে আপনার গলার মধ্যে গামছা লাগায় টানবে যাক কই দাস ঠিক কিনা তাই জন্য তাহলে দুনিয়ার কল্যাণ অকল্যাণ কোথায় আছে জেনে নিয়ে এবার পিছন দিকে সরা তাহলে আপনি একজন মানুষ যদি দেখেন আমার সঙ্গে দেখেন ভালো করে দুনিয়ার কল্যাণ কিসে আছে জানলো এবং সামনে আগালো অকল্যাণ কৃষি আছে পিছনে আগালো এই লোকটা রব্বানা না ফিরদুনিয়া হাসে এবার ঠিক ঠিক হবে না হবে না হবে মিয়া মিয়া অবশ্যই আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিন্তু জানবেন না খালি পড়বেন তোষ বি জবেন আর আপনি নাই হবে তাহলে দেখবেন আমার দেশের হুজুররা বেশিরভাগ গরিব যার ফলে দেখা যায় মানুষের উচ্ছ্বাস থাকে মেদাদ করে করে তুমুক করে কারণ ওরা দুনিয়ার শুধু ওই খেলতে আপনি কিছু জানান কিছু জানিনা আল্লাহর বান্দা খালেদেন কে একটা শিখেন মেশিন খায়াত দিয়ে ওখানে মসজিদের পাশে বসেন আপনার সব আপনাকে কাপড় দেবে আপনার দুনিয়া হবে ঠিক না লা খেয়ে বেস থাকতে চাই চারটা জিনিস কল্যাণ জানেন সামনে আগান ও কল্যাণ জানেন পিছনে তোর দেন আপনার কল্যাণ হবে এবার আসেন আখেরাতের কল্যাণ এর জন্য চারটা জিনিস সেম সেম আখেরাতের কল্যাণ কিসে আছে কি করলে আখেরাতের অ্যাকাউন্টে টাকা জমা হয় আল্লাহর কি ভরপুর হয় হিরো হওয়া যায় নামাজ পড়লে রোজা করলে হজ করলে জাকাত করলে জিকির করলে গ্রন্থল করলে দিন শিখলে দাবাজ করলে তাবলিক করলে ভালো করলে সচ্চরিত্রবান হলে সচ্চরিত্রবান সবচেয়ে ভারী হবে তাহলে আপনার কিসে কিসে কল্যাণ আছে এই কল্যাণ জেনে নেওয়া এই কল্যাণ জেনে নেওয়ার পরে ওই দিকে দৌড় দেওয়া নামাজে আজানের আগে হাজির হয়ে যান আজান দিয়েছে মরজন পাঁচ অক্তের মানুষ তোর ভালো মন্দ তো থাকে ভাই চল্লিশ বছরের পাঁচ অক্তের যে আজানের সময় তিনি মসজিদে হাজির একবার আর আমরা চল্লিশ বছরের একদিন হাজির হয়ে যায় আমুলো বান্ধা আছে সেদিন এক ভাই পাশে নামাজ পড়ে নামাজ পড়তে ভাই বাংলাদেশ বলে আমি নতুন আসছি তো নামাজ পড়েনা বিল্লনা মরে যায় জাহাম জানা যাবে দুনিয়া জাহান্নাম লাহাউলাল আল্লাহ নামাজ কত ইচ্ছা করে কেউ ত্যাগ করে সিরিখ হয়ে যায় এরপরে আপনি জানেন যে আখেরাতের অল্যাণ কিসে আছে সে করলে কুবুরি করলে মোনাফিকি করলে তাবিজ বেঁধে যদি মরে যান হাতের মধ্যে মরে যান আরো দুর্বল বানাবে আর যদি মরে যায় অবস্থায় আল্লাহ সাহাবি আর আপনি তাবিজ কে দিয়েছে কয় মুফতি সাহ হুজুর সাহ তাবিজ অবস্থা করে কোরআনকে পরিবর্তন করে নাম্বারিং করে বঙ্গবাজারে কত তাবিজ প্রত্যেকটা দোকানে তাবিজ কিন্তু এক বছরের তিন বেড়ে চলছে আল্লাহ আজাব আল্লাহ চলবে কালকে আলোচনা করছি না দুনিয়াও না চলবেন যাই সময় আমার শেষে আসতেছে বন্ধুক বলছিলাম যে আপনি আখেরাত্রে অকল্যাণ কোথায় আছে জানেন কল্যাণ কোথায় জানেন এবং আপনি হাজির হবেন আর শেষ রাত্রে উঠে তাহাজুত পড়েন আল্লাহকে ডাকেন আল্লাহ শেষ নেমে আসেন প্রতিদিন আর সবে কথা না প্রতি আল্লাহ নেমে আসেন শেষ আসমানে এসে বলেন হালমিন মুস্তাফিন কেউ পাপি আছে ক্ষমা চেয়ে কম করে দেবো আছে বিসুখ আছে গল্প করি না গিবত করে উল্টা পাল্টা করে চুরি করি আহ আল্লাহর বান্ধা কোন অন্যায় করে অবস্থায় যদি মারা যান তাহলে আপনার সৌল খাতে মারা জানিটা বেশি বেশিরভাগ কি উপযোগী আপনি না হজবিল্লা এজন্য বন্ধুকোন তাহলে আখেরাতের অকল্যাণ কোথায় আছে সিরকি কুপুরতে বেদাতে হ্যাঁ অপসংস্কৃতিক ব্যাহাপনাই লজ্জা লজ্জাতে ফিল্মে শৈতানিতে বাক্পাইতে হারামিতেও সবকিছু যার মধ্যে এখানে অকল্যাণ আছে দৌড় দেন তবে সামনে না কোথায় পিছনে একজন কয় বাংলাদেশের কিছু আসছে বেতন আড়ে সরিয়াল আসার পরে ঘরে ডিস নাই ভাই তোমাকে ওখানে ডিস নাই কি ব্যাপার কিনে নিয়েছে কল্যাণ যদি চান দুনিয়ার কল্যাণ কিসে জানুন সামনে দৌড় দেন অকল্যাণ কোথায় পিছনে দৌড় দেন যদি আখ রাতের কল্যাণ চান কল্যাণ কোথায় আছে আখিরাতের একাউন্টে কি যায় কি জমা হয় বুঝিয়ে সুঝে নিয়ে ভালো করে সুন্দর করে কুরআন হাদিসের আলোকে হুজুর বুজুর গুর তরিকা না রাসূলের তরিকাই বুঝিয়ে নি ওইভাবে করতে থাকেন আখিরাতের ব্যাঙ্কে জমা করেন আপনি دنیا হিরো আখিরাতেও হিরো আপনার জন্য কল্যাণ আপনার জন্য কল্যাণ জান্নাতুন তাজরী মিন তাহতিহাল анহার খালদিনা فيها فاما من ثقلت موازينه فاولئك هم الفاما من في عيشه راضيه এই সতেরিয়া খুশ এই অল্প দুনিয়া উমা হায়াত উদ্দিনের মাতাউল গরুর এই দুনিয়ার জিন্দগিতে আপনি আপনার জীবনকে নষ্ট করবেন না বন্ধুগণ আসুন আমরা আমাদের আমানদারির মাধ্যমে সৎ চরিত্রের মাধ্যমে শ্রোতার মাধ্যমে দিন শিখে দিন ও দুনিয়ার সব কল্যাণ জেনে সেদিকে আগায় অল্যাণে যাচ্ছে কি না কি কি জমা হয় ওইখানে খেয়াল রাখেন দুনিয়ার অ্যাকাউন্ট মাফি মুশকিল দুনিয়া করেন হালাল পথে মাফি মুশকিল কিন্তু আখারাত নষ্ট করে আপনার অ্যাকাউন্ট যদি জমা করেন নির্ঘাত আপনি ব্যাকল আপনি ক্ষতিগ্রস্ত আপনি লোকসানে আমাদের সবাইকে বন্ধুগণ শেষে বলবো আল্লাহ নবী বলেন আখলা আমি আখলা কে চরিত্রকে পরিপূর্ণ করার জন্য সচ্চরিত্র বানাবের জন্য তোমাদের কাছে প্রেরিত হয়েছি আমানোদ্দারী খ্যানোদ্দারী না ইত্যাদি সবকিছু আল্লাহ নবী চরম মুহূর্তে যখন মক্কায় যখন সবাই একশো জন যুবক তরবারই নিয়ে দাঁড়িয়ে আছে তাকে সকাল হলে হত্যা করবে ওই মুহূর্ত বয়েন এই হত্যা করলো তোমাদের সবাই আমাদের নিয়ে যা মদিনা না ও তুমি এ থেকে সব আদায় করে দিয়ে তারপরে তুমি যাবা কোথায় মদিনাই যারা আমার হতে এবং ওদার অঙ্গীকার ভ করে না বন্ধুগণ আমরা আসুন দুনিয়ার ওই যে বলছিলাম রেলগাড়ির চাকা দুইটা সমান সমান যদি না চলে তাহলে দুনিয়াটাও ঘুরাই আখড়াতে ঘুরাই দুনিয়ার অ্যাকাউন্টও জমা করি আখ রাতের অ্যাকাউন্টে জমা করি এ হবে কল্যাণ এ হবে মমিন এ হো মুসলমান এর দুনিয়া শান্তি আখের عصر الله نبينا محمد والعليه وصحبه عزمين بارك الله نرأكم في القرآن عظيم ونفان وإيكم بلا آيات عزيك الحكيم إنه تعالى